শুরুতে জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আমরা আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে বিশিষ্ট আলেম ইসলামী চিন্তাবিদদের সাক্ষাৎকার নিয়ে আপনাদেরকে জানাচ্ছি বাংলারিদ মহতারাম শেখ কাদি মুহাম্মদ ইব্রাহিম আসসালাম মহাতারাম আপনার কাছে আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের জিজ্ঞাসা রাখতে চাই ইসলাম কোন সন্দেহ নেই আল্লাহ রাবুল্লাহ আলমিন কেমন পর্যন্ত পৃথিবীর বুকে ইসলাম রাখবেন ইসলাম থাকবে যে যতই ইসলামের বিদ্বেষী হোক না কেন ইসলামকে কখনো পৃথিবী থেকে দূর করতে পারবে না এটাই আমরা বিশ্বাস করি আল্লাহ সুবাহ ইসলাম রাখবেন কিন্তু এই ইসলামের প্রচার প্রসার আল্লাহ রবুল্লাহ আলমিন তো নিজে করবেন না আমাদের দ্বারাই আল্লাহ রবুল্লা আলমিন এর প্রচার প্রসার করবেন তো ইসলাম প্রচার প্রসার করা উম্মতের উপরে যে ফরজ এটা আমরা উম্মতের প্রায় সব মানুষে একটা সুরা জানে খুব ছোট সুরা কোরআন বিশ্ববাসীর জন্য নিজের জন্য হলো যে আল্লাহ বলছেন যে কসম মহাকালের সব মানুষই ধ্বংসের মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে শুধু ওই মানুষেরা ক্ষতির মধ্যে নেই যারা চারটি কাজ করে চারটি কাজে দুইটি ইলো ব্যক্তিগত আমানু ও আমিল হাত সে ইমান আনলো তারা ইমান আনলো যত সব কাজ করণীয় আছে সেটা সব তারা করলো ইমানের আলোকে ইমান হলো একটা বিশ্বাস এবং জ্ঞান এটা এটা একটা পাওয়ার জ্ঞানগত শক্তি আইদি ঈদিওয়াল আফসর বলেছেন আল্লাহ তালিয়া এই জাতীয় মানুষগুলিকে এরা হাতওয়ালা চোখওয়ালা চোখ হলো জ্ঞান চোখ বলতে করেন বোঝানো হয়েছে জ্ঞান ইমান এবং আমল করার মতো পাওয়ারওয়ালা মানুষগুলি এগুলি খুদি থেকে বাঁচলো তবে শুধু এটা করেই সব থেকে সে বাঁচতে পারবে না যদি আরো দুটা কাজ না করে সে দুটা ফরজ সেটা কি ও তাল যে ইমান অনেকে ইমান আনে কিন্তু তার ইমানের মধ্যে শির আনে কিন্তু উলি সাইডে সিরিক করে হক পেয়েছে দিন পেয়েছে এই দিন সে বিশ্ববাসীকে জানাবে আর এই দিন পালন করতে গেলে সবল লাগবে আল্লাহর এবাদতের আনুগত্যের উপরে তাকে অবিচল অটল থাকতে হবে যদি সেটা আগুনের কয়লার মতো কনক্ষণে কয়লার মতো কঠিন হয় তবুও তাকে এটার উপরে টিকে থাকতে হবে আবার শাহওয়াত থেকে কুপ্রবৃতি থেকে নিজেকে ফিরিয়ে রাখতে হবে যদিও তার ভেতরে তার প্রবৃত্তির আগুন চলতেছে দাও দাও করে তবুও নিজেকে সবরমণি আসলে তিনটা একটা হলো কামনা বাসনা থেকে নিজেকে রুখে রাখা আর একটা হলো বিপদের সময় নিজেকে অবিচল অটল রাখা আরেকটা হলো আল্লাহর এবাদতের উপরে নিজেকে অটল রাখা অটল থাকা তো এই তিনও ক্ষেত্রে তাকে সবর করতে হবে এবং দাওয়াত দিতে গেলে বিপদ আসবেই। তো এখানে দেখেন প্রথম দুইটা হলো তার নিজের জন্য আর দ্বিতীয় দুইটা বিধান হলো গোটা মানব জাতির জন্য তাহলে আমাকে সৎ হতে হবে মানুষকে সৎ হওয়ার জন্য দাওয়াত দিতে হবে এটাই আল্লাহ বলেছেন তার চেয়ে সুন্দর কথার কার যে দা ইহ আল্লাহর দিকে ডাকে সে কোনো দলের দিকে না সে কোনো নবসের দিকে না সে কোনো স্বার্থের দিকে না সে কোন সুন্দর একটি কথা আপনি বলেছেন আসলে আজকে যে বর্তমান বিশ্বে ইসলামের দাওয়াত নাই এমনটি নয় বলতে পারবো না আমরা দাওয়াত রয়েছে ভরপুর দাওয়াত কিন্তু বলতে হয় যেভাবে অনেকে ব্যক্তিগত ভাবে ডাকে আমার ফলোয়ার আমার বক্তবিন্দ যত বাড়বে মুদার পেট মোটা হবে আমার সম্পদ বাড়বে নজবিল্লাহ এটা তো দাবাতিল্লাহ ইসলামের এটা হলো না অথবা যদি আমি একটা দল বনাইলাম এখানে আর কোন স্বার্থ নাই তোমরা আল্লাহ আল্লাহ হয়ে যাও আমার সার্থকতা এটাই যে তোমাকে আমি ডাকলাম তুমি যদি আল্লাহর প্রতি ইমানে আল্লাহর একজন পরমান বরদার অনুগত গোলাম হয়ে যাও বাস আলহামদুলিল্লাহ এইটা ধন্যবাদ মহাতার বিষয় আপনার কাছে আল্লাহ সুহানা এ উম্মের মাঝে সর্বপ্রথম তাকে দাওয়াতের নির্দেশ দিয়েছেন তাবলিগের নির্দেশ দিয়েছেন তিনি রাসুল সাল্লাম আল্লাহ আলম বলেন যেমন ইচ্ছা তেমন হলে চলবে না তার একটা মানহাজ রয়েছে তার একটা সিলেবাস তার একটা নেশাব রয়েছে কিন্তু সেই নেশাবটা কি হবে মানুষ নিজের তৈরি করা নেশাব না বুজুর্গদের নেশাব একটা বাদ দিবা তাহলে তুমি আল্লাহর পোঁচাইলে না পোঁচানোই হলো না ওইখানে মা কালের মতন আম মা আর বিবে অনুসারে এটা একটা ব্যাপক অর্থবোধক শব্দ মাটা। এখানে সিলেবাস হলো কোরআন সরাসরি সিলেবাস হলো কোরআন আর কোরআনের ভিতরে আছে হাদিস কোরআন আর হাদিস এই দুটো হলো সিলেবাস মানে এর বাইরে যদি আমি আপনি বা কেউ একটা বই লিখে এইটা তাবলিক করে এটা তো ওনার তাবলিক হলো এটা আল্লাহ না করা হবে অথচ কেউ অস্বীকার করবে না কি আশ্চর্য কথা কোরআন বাদ দিয়ে মাসনাদ পড়া হচ্ছে কেউ কিছু বলছে না কি মাসনাত বলা হলে আল্লাহ রাসু মাসনাত কি তিনি বলেন কুল্লু মাস্তুকি হাসা আল্লাহর কিতাবের বাইরে আল্লাহর কিতাব বাদ দিয়ে মন গড়া যেসব বই লেখা হবে ক্যামতের আগে এগুলি সব হলে মাসনাত এগুলি পড়া কেয়ামতের আলামত কোরআন বাদ দিয়ে এসব বই পড়া এটা কেয়ামতের আলামত তো দুঃখজনক কথা হলো যেখানে বলা হয়েছে আল্লাহর ঘরে যদি তোমরা আস তো সেটা আল্লাহর কিতাব নিয়ে বসবা মাঝতামা কমন কিতাব আল্লাহ আল্লাহর ঘরে যদি কোনো কিছু মানুষেরা এবং অর্থ এটা তাহলে চারটা নিয়ামত তারা তখনই তাৎক্ষণিক পেয়ে যাবে ইল্লা না জানা তাহলে হিমত শাক পক্ষ থেকে তাদের মনোজগতে বিরাট একটা প্রশান্তি প্রশান্তি নাজিনে হয়ে যাবে অকাশে তোমার রহমা আল্লাহ রহমান ওদেরকে ঢেকে ফেলবে একেবারে ও হাফাতুমুল মালা একে ফেরেসারা চতুর্দিক থেকে বেস্তরে দিয়ে তাদের এই কাণ্ড দেখবে এবং শুনবে ওজাকা রহমালদা চার নম্বর হলো আর্শের উপরে আল্লাহ তালা তার মোকার ওখানে এদেরকে নিয়ে আলোচনা করবেন কত বড় প্রাপ্তি আমরা আরব জাহানে গেলে দেখি প্রত্যেকটা মসজিদেই একটা কিতাবে আছে এই কোরআন মুসলিরা যায় পাঁচ মিনিট দু মিনিট তিন মিনিট সময় আছে ওরা বসি কোরআন খুলে কোরআন পড়তেছে পাঠ করা হবে জাতির সামনে কোরআনকে বাদ দিয়ে কেউ আর করবে না এটা মিনা সাতিস কেমন আলামত আমরা এই অনুষ্ঠান থেকে আমরা বলতে পারি যে আসলে প্রত্যেকটা মসজিদে হয় কোরআন কোন আল্লা দিয়েছেন সেটা এবং সৌরা ইব্রাহিমের একদম শেষ আয়াত বাইন নম্বর আয়াত আল্লাহ বলেছেন হ্যাঁ কোরআনের দিকে ইশারা করে হা বালাগুল বালাহুল এই কোরআন হলো মানুষের বালাগ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনার শুনছিলেন অত্যন্ত মূল্যবান তত্ত্ববহুল মহাতারামের সাক্ষাতের কথাগুলি আশা করি আমরা উপলব্ধি করতে পেরেছি কিছুটা আল্লাহ আমাদের সাথে অভিজ্ঞান করুন এপরজে আমরা একটু ছোট দিকে যাচ্ছি বিরতির পর আমরা ফিরে আসব আপনারা আশা করি ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম ওয়া ও বারাকাতু Saturday's provide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 शनिवार रेटाय पुन समचारकाल सा नीसिंग आलो के र्जित होमानता एचं विस्तारित आलोचना शुरुआत धारावाहिक प्रोग्रामे सरल पते चोक रखन केवलम्रीस टी जानून के महान आल्लाकुमी सुप्रिय दर्शक श्रोता छोट बिरतर फिर सामने আশা করি ধৈর্য সহকারে অপেক্ষা করছেন সকলেই যে মহতারাম আমরা আপনার কথা দিয়ে বুঝলাম যে কোনো সন্দেহ নেই প্রতিটি মুসলিমকে অবশ্যই দাওয়াতলীগের কাজ করতেই হবে আর সেটি হবে কোরআন এবং সন্ন্যার মাধ্যমে অন্য কোনো ভিন্ন মানুষের তৈরি করা কোনো গ্রন্থ বা কোনো সিলেবাস বা নেশাবের মাধ্যমে নয় তবে আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে বর্তমান এই উন্নত প্রযুক্তির যুগে যেখানে অতি সহজে মানুষের কাছে আসলে এই মাধ্যম গুলি তো আল্লাহর আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টি আল্লাহ বলেছেন তোমরা যা জানো না আমি ভবিষ্যতে করবো এগুলি আল্লাহরের সৃষ্টি তো আজকে যেখানে একটা অনুষ্ঠান কোথাও করা হলে সারা পৃথিবীর মানুষ সাতশো কোটি মানুষই দেখার মতো সুযোগ আছে এবং দেখছি শত শত কোটি মানুষ এক একটা অনুষ্ঠান ভোগ করে সেটা যদি মন্দ হয় শত শত কোটি মানুষের কাছে ওই মন্দ নিয়া ছড়িয়ে যাচ্ছে ছড়িয়ে গেল এখন যদি মন্দ শুধু ছড়াবার ব্যবস্থা আমরা রাখলাম আর ভালোগুলিকে আমরা সেই জায়গা নিলাম না একজন এক ঘন্টার একটা অনুষ্ঠান করে চারশো কোটি মানুষকে দেখালো আর আমি এক ঘন্টা আমি মানুষ হলে দশ হাজার কি হলো কোথায় চারশো কোটি আর কোথায় এক কোটি তাহলে আমি পারবো জীবনে কোনো দিন আমি ওই প্রযুক্তি দিয়ে যারা কাজ করছে তাদের সাথে কি আমি পারবো চোদ্দশো বছর আগে তীর দিয়ে যুদ্ধ হতো এখন ক্ষেপণাশ্রম আছে আমি যদি এই যুগে কোরআন পৌঁছাতে হবে ঠিক ওরা কান বাদ্য বাজনা অশ্লীলতার বাণীগুলো যেই মিডিয়ায় পৌঁছানো হচ্ছে সেই সেই মিডিয়া দিয়ে আল্লাহর কোরআন পৌঁছে দিতে হবে তাহলে না এটা একটা মোকাবেলা হবে আর মিডিয়ার তো কোন দোষ নাই না এই হাত দিয়ে খুন করে না এই হাত দিয়ে জিনার কত উপকরণ মানুষ গ্রহণ করে না এই হাত দিয়েই তো আবার মানুষ কত রকমের পুজো করে সে কাজ করে নামাজে সে হাত বাঁধে এই হাত দিয়ে আবার যে যুদ্ধ করবে এই হাত দিয়ে আবার হজে গেলে ঙ্কর এই হাত দিয়ে দুনিয়া সব সৎ কাজ করা যাবে ঠিক না কত ভালো আর মন্দ কাজে লাগালে কত মন্দ হাতের তো দোষ নাই তো ঠিক এই হাতের মতোই টেলিভিশন বলেন ইন্টারনেট বলেন ফেসবুক বলেন এগুলো কতগুলি যন্ত্র এগুলি টোটাল নির্ভর করছে ব্যবহারের উপরে কে কোন কাজে ব্যবহার করলো এজন্য জন্য আসলে অনেকে ভুল বুঝে যে একটা হাদিস বলে এই বক্তৃতা শেষ করছি যে নবুজি বলেছেন আলবানি বলেছেন এসছে যে পৃথিবীতে কোনো পাকা ঘর কাঁচা ঘর থাকবে না যেখানে ইসলামের বাণী আলা ঢুকাবেন না আচ্ছা বলেন তো সাতশো সাড়ে সাতশো কোটি মানুষের ঘরে ঘরে ঘরে ইসলাম পৌঁছাতে আমি হাঁটি হাঁটি পারবো আমি সারা জিন্দিগি ক্ষয় ক্ষয় করলে তো হাজার বাগের এক ভাগ মানুষের কাছে আমরা যে পৌঁছাতে পারবো না উপায় কি উপায় হলো এই মিডিয়া এখন সহজ পদ্ধতি সহজ পদ্ধতি এখন কার নামাজ হচ্ছে সেটা সম্প্রচারিত হচ্ছে সারা ওয়ার্ল্ডের মানুষ সেটা হলো যেমন আমরা আজকে বা পর্দায় আমরা আসি। আমাদেরকে যদি পুরুষেরা দেখে তাহলে এটা তেমন আপত্তির বিষয় নয় কিন্তু আমাদেরকে যখন মেয়েরা দেখবে এবং সলাহাতের জন্য তো বরাবরে গেছেন সেখানে তো পুরুষদের কাতারে পিছনে মহিলাদের কাতার সামনে পুরুষ পিছনে মহিলারা নামাজ পড়ছে ধর্মীয় দিনই কোনো প্রয়োজন যেখানে আছে ডাক্তারের চিকিৎসা চলছে না আজকে মা বোনা নিচ্ছেন নাগরিত একজন মেয়েরা যাদের কাছে শিখছেন যদি সেখানে কোনো পবিত্র চাহনি সে চাহনিতে তো তারা দেখছে ওস্তাদ দেখছে কাছে দেখে তারা পড়ছেন এতে তো কোনো সমস্যা নাই তারপরে যদি সেখানে কেউ তার মনের ভিতরে যদি কোন সেরকম দুর্বলতা থাকে তিনি তখন নজর করবেন দুর্বলার মধ্যে বিষয় নাই খামাখের দিকে টাকা পাতা তখন কোনটা নিষেধ কিন্তু তালিমের ক্ষেত্রে যেমন সই বোখারিতে এসেছে যে বাবা মনজা ইয়লা ধরলো ইয়ার্লা বানা আলাই রেজাল্ট পুরুষে তো আপনার কাছে আমাদের উপরে বিজয়ী হয়ে যায় আমরা তো সবসময় যখনই আসি কর্মা আমরা তো কোন কি কি একটা দিন করবো সেদিন আপনি আমাদের ওখানে আমাদেরকে আপনি সালিম দেবেন তো ফোন নবীজি ওয়াদা করলেন ঠিক আছে তোমাদেরকে একটা দিন দেব তিনি সেদিন গেলেন মহিলাদের সেখানে ওয়াজ করলেন তাদেরকে উপদেশ দিলেন সবকিছু করলেন তো এটা তো বৈধ তালিমের জন্য তো বৈধ হারম শাড়া যেখানে হজও বরজ না নারীদের উপরে সেখানে মহারম ছাড়া বিদেশ চলে যাচ্ছে এগুলি বিরুদ্ধে কোনো কথা নাই হাটে বাজারে নগরে বন্দরে সবখানে যাচ্ছে কোনো আপত্তি নাই কিন্তু কিছু ভালো কিছু শিখতে আসলে এখানে কিন্তু মানুষ যখন বুঝলো যে এখানে আমি যদি গান শুনি সেটার জন্য অপরাধী হই তাহলে আমি করান শুনলে আমি সব কেন পাবো না এই চিন্তা করে সেটা মানুষের এখন বুঝে এসে গেছে সেটা আর কেউ আপত্তি করে না শিক্ষার স্বার্থে কারণ আজকে আজকে বলা যেতে পারে যারা ইসলাম বিদেশি তারা গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে মাধ্যম হলো এই মিডিয়া থেকে ওনার সেনাবাহিনী ওনাকে চিঠি লিখলো যে রোমান সৈনিকরা তারা সিল্কের খাপ তলোয়ারের খাপ ব্যবহার করে চকচক করে সূর্যের কিরণ যখন পড়ে রণাঙ্গনে চিকচিক করে আমাদের মনে একটু ভয় এদের চাক্য দেখে আমরা একটু প্রভাবগ্রস্ত হয়ে পড়ি তো সিল্ক তো মুসলিমদের জন্য ব্যবহার করা বুরুদের জন্য নিষেধ তো ওমরের কাছে লেখা হলো এখন আমরা কি করি তো ওমর ওখান থেকে নির্দেশ পাঠিয়েছেন ফাঁকাফের ও তোমরা তোমরাও ওই সিল্কের ওই খাপ বানিয়ে ব্যবহার করে যুদ্ধের ময়দান এখানে সিল্ক ইউজের মধ্যে যেটুকু সরিয়ে লঙ্ঘন হবে লাভ হবে ইচ্ছে বহুগুণে বেশিও তোমাদের শক্তি সাহস যদি বাড়ে এটা ইসলামের পক্ষে কত বেশি আসবে যদি উন্মুক্ত করা না হয় তাহলে তো শুধু খারাপই হবে দিন দিন ধন্যবাদ আসলে প্রচারের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি আমাদের অনেক জবাব দিয়েছেন সর্বশেষে সময় আমাদের বেশি হাতে নেই আপনার কাছে আরেকটু বৈশিষ্ট্য অতি স্বল্প সময়ের মাঝে আমাদেরকে বলবেন জি আসলে দাওয়ার ক্ষেত্রে আম্বি কেরামকে তো আল্লাহ অনেকগুলি গুণ দিয়েছেন যেমন ইসমাইল আল ইসলাম সম্পর্কে বলেছেন ও কানা রস নাদ তার একটা বিরাট গুণ ছিল যেটা বলতেন প্রতিশ্রুতি দিতেন এটা তিনি সত্য বলে এটা প্রমাণ করতেন এবং সেটা বাস্তবায়িত করতেন ওনার পিতাই রহিম আলাহি আসালাম সম্পর্কে যে সে অত্যন্ত নরম দিল এবং আল্লাহ ওয়ালা আল্লাহ মুখী এইসব গুণ ওনার ছিল এবং তিনি কমপ্লিট আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে দিয়েছেন আসলিম কালা আসলাম তুলা রব আলীন তুমি আত্মসমর্পণ করো তিনি বললেন এবং যদি দেখে নুমালাম সাড়ে নয়শো বছর তিনি দাওয়াতি কাজ করেছেন অত্যন্ত প্রয়োজন তার পাশাপাশি ধন্যবাদ আমাদের বলছিলেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের সময় আসলেই আর হাতে নেই এ পর্যায়ে আমরা আজকে বিদায় নিচ্ছি আবার সুযোগ হলে দেখা হবে واخر الدعوان الحمد لله رب العالمين وصلى الله تعالى نبينا محمد وعلى ال محمد كما صلى على ابراهيم و السلام عليكم ورحمه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 ইসলামের নারীর মর্যাদা প্রতি সোমবার আপনার পেহে কোথায় 8 নম্বর খন্ড কিতাবুল আদাব অধ্যায় নম্বর দুই হাদিস একজন লোক নবীজির কাছে আসলো এবং তাকে জিজ্ঞেস করলো হে ভালোবাসার বেশি হকদার কি নবীজি বললেন তোমার মা তোমার মা লোকটি চতুর্থবার জিজ্ঞেস করল তারপর কি নবীজি বললেন তোমার বাবা তার মানে চার ভাগের তিন ভাগ অর্থাৎ পঁচাত্তর যায় মায়ের দিকে এবং চার ভাগের एक भाग और 25% छः नम्बर, नम्बर तीन हजार एक छबीजाम तुम्हारे मायर पैर नीचे